Peace TV, Bangla. Allahou, Allahou, ya Rabbi, ya Allah. Allahou, ya Rabbi, ya Allah. শুক্র দর্শক শ্রোতা नियमित आयोजन श्रवण विश्वर विभिन्न अवस्थान दूरदर्शन सामने समबेन तरफ सक्रा आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता अपन सामने आलोचना कर आकिदा विशुद्ध आकिदा जत संरक्षण ना जाए ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে মোমেন হওয়া যায় না কোনো এবাদতই কবুল হয় না এই বিষয়ের আলোকে আমরা অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উত্থাপন করেছি আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাইব সেটা হচ্ছে ইমান বিল কাদর আসুন সেটা আমরা জেনে নেই আজকে আমাদের এই সম্প্রচার কেন্দ্রে যে সমস্ত প্রাগঞ ওলামাইক্রাম এসেছেন তাদের মাধ্যমে আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং এসেছেন শেখ হাসান এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং আরো রয়েছেন শেখ আকরাম উজ্জামান বিন আব্দালাম আল মাদানী ভাগ্য ভালো হোক মন্দ হোক এটা গ্রহণ করতে হবে একটি চেতনা থেকে দৃঢ় বিশ্বাস থেকে যে এটি এসেছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তো এটা একটা ইমানের বিষয় কোন বিপদ আসুক কোন সম্পদ আসুক এটাকে আল্লাহর পক্ষ থেকে যেই বিশ্বাস করতে হবে এটি সমগ্র কোরআনেই আল্লাহ তালা এই আকিদা ইমানদারদের জানিয়েছেন যেমন আল্লাহ মা আসা হাসান যত ভালোই তোমার জীবনে আসুক না কেন সেটা আল্লাহর আল্লাহ পক্ষ থেকেই আসে কোন বিপদ আসলে এটা প্রশ্ন করা যাবে না কেন আসলো কারণ কেন যদি প্রশ্ন করা হয় তাহলে আল্লাহ আমার সম্পদের হানি হলো কেন আমি করলাম কেন যে করা যাবে না সুরাম আল্লাহ যা করেন আল্লাহকে কোনো প্রশ্ন করা যাবে না না কিভাবে হলো এটা কোথেকে হলো আল্লাহ এখানে উত্তর দিচ্ছেন আননিসার মধ্যে আবালাম্মিবতুমিস বিপদে পড়েছো যে ধরনের বিপদের দ্বিগুণ বিপদ কাফের তোমরা আসি একটু বিপদে থেকে বললো এসেছে। তাহলে তখন দিনের ক্ষেত্রে আসলে কেন হলো কিভাবে হলো এমন কোনটা আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ গায়েবী বিষয় যা মানুষের পক্ষে দেখা ছোয়া স্পর্শ করা ধরা কখনো সম্ভব নয় কেউ ইচ্ছা করলে কোনো কিছুকে ধরে পরিবর্তন করে দেবে এমন বিষয় নয় নয় এই জন্য আল্লাহ রাসুল সাল ইমানের পরিচয় যখন দিলেন তিনি বললেন ইমান হল আলী হুসাল্লাম ধারাবাহিক ভাবে ইমানের পাঁচটি বিষয় বললেন কিন্তু ষষ্ঠ বিষয়ে গিয়ে আবারও সেই শব্দটা तुमको अवश्य दृढ़ भाव में विश्वास रखते चक्दिर भलो मंदिर प्रतिजी आब्दुल्ला अमर अदियाल्लाहूर से गए जो अभिजोग हल जो अमुक जगह एक फैतना शुरू हो कदार सम्पर्कदिर सम्पर् किस मंत्य शुरू कराँ बल आल्ला कसम को बलि जो तहुत पहाड़े समपरिमाण स्वर्ण आल्लर पथे दान किंतु तकदिर भलो मंदिर प्रति ईमान ना आने সম্পর্কে এর আগের পর্ব আমরা আলোচনা করেছিলাম সেখানে আমি বারবার একটা কথা বলেছি যে হাজরত আলী বলেছেন এটা সাহাবায়ামকে দেখছেন তাকদীর নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা নানা রকমের ঝগড়া বিবাদ চলছিল এসে যে কথাটা বলেছিলেন যে পূর্বেকার ধ্বংস হয়ে গেছে আসলে এটাকে কোন যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা না করে এটাই হচ্ছে নিরাপদ অবস্থান বুঝা যাবে না আমাদের জন্য সকলের জন্য নিরাপদ জায়গা হচ্ছে এটাই যে আমরা কোনো যুক্তি না দিয়ে এমনি বিশ্বাস করব। যে আমার ভালো যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে এবং মন্দ যা কিছু তাও আল্লাহর পক্ষ থেকে কেন হলো কি বিষয় এটা বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন কখনো বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি নিয়ামত দিয়েও পরীক্ষা করেন আবার কষ্ট দিয়েও পরীক্ষা করেন সেটা পরীক্ষা হতে পারে আবার কখনো বলেছেন জহার আল ফসাদ তোমার হাতের কামাই শাহ ওহুদের যুদ্ধের কথা বললেন সেখানেও হাতের কামাই দেখা গিয়েছে আসলে রব্বুল আলমিনের যে কি মর্জি যে কেন তিনি করছেন এটা তিনি ভালো জানেন আমাদের কাজ হচ্ছে এটাকে বিশ্বাস করে নেওয়া সহজভাবে কোন রকমের বিতর্কে না যেয়ে কোনো রকমের যুক্তির সাথে না মিলিয়ে শুধু বিশ্বাস করা যে আমার সব কিছুর সিদ্ধান্ত রব্বুল আলমিনের পক্ষে থেকে হচ্ছে আমার কাজ হচ্ছে আমার মতো করে কাজ করে যাওয়া আমি রব্বুল আলামিন আমার জন্য যদি জান্নাতের ফায়সালা করে থাকেন তাহলে দেখা যাবে আমার জন্য জান্নাতের কাজগুলোই সহজ হচ্ছে আর যদি জাহান্নামের ফায়সালা থাকে আমি যার নাম মুখী এখন কোনটা করব কোনটা করব না উদ্দেশ্য খুব সুন্দর বলেছেন এরপরে আমি একটা আল্লাহলা তার তকদিরের ক্ষেত্রে একটা বিষয় তথ্য তুলে ধরেছেন যে তাকদিরটা এমন হয় যে আমরা কোনো জিনিসকে খারাপ মনে করি ওটাকে আল্লাহ ভালো প্রমাণ করে দিন আমাদের জন্য ভালো ভালো আমরা মনে করি ওটা খারাপ আমাদের বাস্তব জীবনেও আমরা তকদিরের এই রহস্যটা অনেক সময় প্রকাশিত হয়ে যায় আমরা দেখতে পাই আল্লাহ তবরকালা বলছেন আশা আন্ত রহস্যান আল্লাহ প্রমাণ করে দেন যে এক সন্তান খুব ভালো আমি খুশি হয়েছিলাম কিন্তু সন্তান এমন এক পর্যায়ে চলে যায় যে আমি তাকে তার হালাক হওয়া আমি চাই মরে তার ভালো এমন বিপদে পড়ে দেখেন কিন্তু বান্দা অনেক সময় স্বীকার করে আমি যেটা ভালো মনে করেছি খারাপ হয়ে গেল দুই মিনিটের জন্য বাসটা ধরতে পারলাম না আমার ছিল যে আসলে আল্লাহ যে আমাদের জন্য কিছু নির্ধারণ করে রেখেছেন যেটা আমাদের জন্য কল্যাণজনক আমরা যেটা মনে করি এটি হলে তাকদীর যে আমরা খারাপ মনে করতেছি কিন্তু আল্লাহ রেখেছি আমার নিজের জীবনে দাওয়াতি কাজে যাচ্ছি গাড়ি ধরবো আমার আগের লোকেরা চলে গেছে আমাকে গাড়িটা নিল না পরের গাড়িতে আমি উঠলাম পরে দেখি ওই গাড়িটা থেকে শুধু একদিন আগে আমি আজকে যেতে পারলাম না তাও গাড়ি মিস করলাম জোহরের আগে যাইতে হবে দেখেন এই যে আমার আফসোসটাকে কিভাবে কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোলা যখন তার আনন্দ ঘন কোনো মুহূর্ত আসে তখন সে শুকুর করে এটা তার জন্য কল্যাণজনক যখন তার কোন বিপদ আসে তখন সে সবর করে এটাও তার জন্য কল্যাণজনক আমাদের বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা ফিরে আসবো ইনশা ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম मध्यम पंथ अवलम्बन करेखम काम जानना नहीं जिज्ञेस करल हे अल्लाह रसुल सल्लाह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 জানতে হলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে এসেছি ফালিল্লাহ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ আলোচনা চলছিলেন আসলে মমিন কোন ভালো পেলে সে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমার কোন ক্রেডিট নয় এটা তাকে বোঝা এটা ফরজ যেমন কারণ বলেছিল আমি যে সম্পদটা পেয়েছি তার পরিণতি আমরা দেখলাম একেবারে আল্লাহ তাকে তুলিয়ে দিলেন তো এটা যারা তাক বিশ্বাস করে না যে যখন কোন কাফের কে আল্লা দ্রোহী কে আল্লাহ কোন বিপদের বলতে পারে না মুমিনের যতই তার অভিজ্ঞতা থাকুক যোগ্যতা থাকুক নিয়ম পাওয়ার পরে সে বলবে মা আল্লাহ খায়নি আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মানুষের জীবনে ভালো এবং মন্দ দুটি থাকে ভালোর ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না হয় না। সবচেয়ে বেশি সমস্যা হলো যখন জীবনে কোনো যায়। কোন বিপদের সময় ধৈর্য ধারণ করাটাই হলো একজন মানুষের জন্য পরীক্ষা আমরা বুঝতেছি একজন মমিন বিপদের সময়ও সে আল্লাহ সুহান ফায়সালা বলে মেনে নিবে धारण करणिय करेष नहीं होते बड़ो अपनार विपदी आल्लापदी तो चिंता नहीं आसा उचित সাথে সাথে আমাদের করনীয় হচ্ছে ভালো যখনই কোনো কিছু পাবো নিয়ামত শেখ যেমন বলেন মায় আল্লাহ বলা অথবা শুক্রিয়া আদায় করা কালিমাত্র আলহামদুলিল্লাহ যারা ধৈর্য ধারণ করে আমাদের কাছে খুব প্রসিদ্ধ সবাই পড়ি যেকোনো বিপদে আপদে এখানে একটু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এটা আমার অন্তরের জন্য এবং আমার জন্য আমি কিচ্ছু না ইন্না আলিল্লা আমরা সবাই তো আল্লাহ আল্লাহ যদি চান নিয়ে যাবেন আল্লাহ চাইলে দিবেন এখানে আমার নিজস্ব কোনো কিছুই নাই কাজে কষ্ট পাওয়ারও কিছু নাই আনন্দ হওয়ারও কিছু নাই এবং হারিয়েছি যখন বিশেষ করে যেমন আপনজনের একটা ব্যাপার আপন জন যখন চলে যায় আমরা তখনই এটা বেশি পড়ি তখন যদি এই চিন্তাটা বিপদ আসলো তখন যদি এই চিন্তাটা করি যে আসলে যেমন ধরুন আমরা বিদেশে যাবো আমাদের ভিসা হয়ে গেছে সবারই কিন্তু টিকিটটা একদিন একজনের আগে হয়েছে আর একজনের একদিন পরে হয়েছে তো এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে কিন্তু বিদেশ যিনি আগে যাবেন তাকে বিদায়ের সময় কিন্তু কেউ কান্নাকাটি করবেন না আমি তো কালকেই আসতেছি এভাবে যদি কেউ চিন্তা করে আমরা সবাই তো আল্লাহ আগে পরে যদি কেউ চিন্তা করে সমস্ত বিপদ আপদ মুসিবত গুলোর ক্ষেত্রে তাহলে আশা করি আমাদের অন্তরের যে সমস্যা সেটাও দূর হয়ে যাবে সুন্দর বাস্তব মুখী মাধ্যমে আমাদের হাসান জামিল সাহেব সুপ্রিয় দর্শক खराब क्या लिप्त हार समय मानुष जीवन सलाद करना সে যখন এই লোকটাই তার ব্যবসা বাণিজ্যে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু এতটা আর বিশ্বাস করে না বা বলে না আমার ভাগ্যে ছিল ক্ষতি তাই আমি ক্ষতিতে পড়ে আছি তখন সে ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য খুব দ্রুত সে ব্যবসায় আসাটা খুব সহজ হয়ে যায় তকদির যে ইমানের একটা শর্ত ইমানের একটা রুকন এটা মানলে ইমান আছে আমাদের শান্তি পাওয়ার একটা ব্যবস্থা বলে দিয়েছে আমার অনেক সময় অশান্তিতে পড়ে যায় আমার কাম্য জিনিস আমি পাই নাই চেষ্টা করে আমি হারিয়েছি অথবা কত আগ্রহ উদ্দীপনা নিয়ে ছুটেছি যা তুমি পেয়েছো এটা তোমার থেকে হারানোর ছিল না ছিল না পাবেই এবং যেটা তুমি হারিয়েছ এটা কখনো আল্লাহ হবে আমাদের হবে না এবং আমি একটা ভালো জিনিস আকাঙ্ক্ষা করেছিলাম পাইতে যদি ব্যর্থ হই তাহলে আমার আফসোস থাকবে না তাও আমি শান্তিতে থাকি খারাপ কিছু আমাকে যদি আক্রান্ত করে এতেও আমার আফসোস থাকবে না কারণ আল্লাহ আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি অত মেনাবিল এটা একটা বিশ্ব ব্যবস্থা জগতে বিপদের মুহূর্তে বিপর্যয়ের মুহূর্তে যে আমরা যাতে টিকে থাকতে পারি শান্তি পেতে পারি বিপদে ক্ষতি করলো টেনশনে আরো যাতে ক্ষতিগ্রস্ত বিষয়ে বাস্তব জীবনে মানুষ টেনশন মুক্ত হওয়ার এটি একটি মহৌষ কারণ দেখবেন যে অনেক সময় আপনার চেয়ে হয়তো আরেকজন অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে তো নিজেকে সে সামলাতে পারছে না কারণ তারপর আমার জীবনের বাস্তব ঘটনা আমি দুই হাজার এগারো সালের পহেলা অক্টোবরে পহেলা অক্টোবরে করলাম মোটরসাইকেলে এই যে আমার সামনে দাঁতটা ভাঙা আছে এমন অ্যাক্সিডেন্ট আমি দেখলাম আমার ছবিটা আয়নাতে তখন আমি পড়ে উঠলাম আলহামদুলিল্লাহ তার মানে আমার এমন কিছুই হয়নি শুধু দাঁতের অল্প একটু ভেঙে যায় ভাবাই যায় না যে আল্লাহ সুবাহ द्वित हलिग्रस्त आल्ला धारणा विश्वास दिए दें जार फलेजे से संवरण करते যেন এখানে একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি দর্শন আসলে অন্যায় আমি করেছি যে তো অন্যায় করেছি আলোর পক্ষ থেকে শাস্তি আদালতেও আমরা দেখি মানুষের যে সমস্ত বিচারিক আদালত আত্মস্বীকৃত অপরাধী যারা তাদের শাস্তি লাঘব করা হ্যাঁ যারা স্বীকার করে যে মুসিবতের সময় আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রাখবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মুমিন হলে তো সে ভাববে কোনো না কোনো কলন আছেই আল্লাহ তার অন্তরকে হেদায়ত করে দেবেন যে সে যাতে আল্লাহর প্রতিমান রাখতে পারে এবং ের প্রতি সন্তুষ্টের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারি বেগাই হিসাব নেকি আসুন আমরা সকলেই আমাদের দৃঢ় প্রত্যয় দৃঢ় বিশ্বাস আমরা ত্যাগদিরের উপরে স্থাপন করি এবং ইমানের এই ছয় নাম্বার শর্তটা পূরণের মাধ্যমে আমরা আমাদের আকিদা এবং ইমানকে সুসংহত করি তাহলে আমরা এহকাল এবং পরকালে পাব মুক্তি ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইলাহা ইল্লা আমির আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাহ ইহ্ ইলাহ লহ্লা মোহাম্মদন রসুল্লাহ محمد الله ارجو رضاك يا الله انت الرحيم يا الله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 রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ইসন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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे बांगला है